السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين أما بعد شماني درشبين دو أمراه الله صنع قرشلام إمام أبو جعفر طحوی رحمت الله علی رشت بيان وعقيدة تحل سنوالجماع ايقان ترتي نيه أمراه ايقان ام ترتي الله صنع ترهيد الالوهيار رأسنا قرشلام جهانه আমাদের ইমাম বলেছেন আল্লাহালী দোয়া কবুল করেন আল্লাহ বন্দা আল্লাহকে ডাকবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় বন্দা আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করেন এটা আমরা গত পর্বে আলোচনা করেছি আমরা আরো জেনেছি যে দোয়া হচ্ছে আবাদত দোয়া দোয়া প্রত্যেকটি আবাদতের মধ্যে দোয়া রয়েছে সেই জন্য দোয়া করতে হবে বলে আমরা বারবার আমরা আলোচনায় বলছিলাম যে দোয়া না হলে কোনো আবাদতেই পরিপূর্ণ হয় না কোনো না কোনো দোয়া থাকতে হবে সেখানে হয় দোয়া মাস্ক আলা হবে চাওয়ার দোয়া হবে নাহলে জিকিরের দোয়া হবে শুধু মুখ বন্ধ করে রাখলেই দোয়া হয় না এই জন্য শুধু চিন্তা করার দোয়া নয় দোয়া সাথে অবশ্যই কিছু আলোচনা থাকতে হবে পড়তে পড়া থাকতে হবে কোরআন তেলাবাদ থাকতে হবে তাকিয়ে থাকলে কোনো দোয়া নয় শুধুমাত্র কোনো কিছু তাকিয়ে থাকা দোয়া নয় বা আবাদত পরিপূর্ণ আবাদত নয় তো এই জিনিসটা জানার কারণে আমরা বুঝতে পারছি যে দোয়া একটি গুরুত্বপূর্ণ জিনিস গতভর্বে আমরা বলেছিলাম যে করাকড়ো সন্দেহ আছে যে দোয়া এবং তাকদির মধ্যে কি বিরোধ আছে কিনা যদি তাকদির নির্ধারণ হয়ে থাকে দোয়া কি জন্য করব হ্যাঁ এটা আমরা গতভর্বে আলোচনা করেছিলাম বলেছিলাম যে না दोआा करते समर्थ हो पा आई कारण पाना शर्त था लेखा तकदी एक परिपूर्ण जिनिस ने जिन लिखे जिने अन्न्य जिनिस बद देा किस नए बर तैगर परिपूर्ण जिन हार कारण तकजी मध्य कारण ए शर्त सब ही तारणे तो द्वित जिनके मानी दो दो द्वारा तकदिर अवस्था अवस्था मानसा दो कबल हार द्वारा मानुष्य अवस्था परिवर्तन तरह बोझा गलत मानुषार दो द्वारा आल्ला प्रभाव फेले कथा टाइम सत्य ना कथा नये बर मना रखते वंदा क्या बंदा क्या क्षेत्र आल्ला पक्ष अंतरे एल्हमान एल्हमान बंदाई बंदाई बंदाई কাজটি করে কিন্তু বন্দায় কাজ করার জন্য কে তাকে তৌফিক দিল কে তাকে মনের ভিতরে বুদ্ধ জমিয়ে দিল যে আমি কাজটি করতে হবে কে তার মনের ভিতরে নিয়ে আসলো যে আমাকে নিয়ে আসলো যে আমাকে জাকাত দিতে হবে হবে আমাকে ভালো কাজ করতে হবে এই জিনিসটা কে নিয়ে আসছে এটাও আল্লাহতালা নিয়ে আসছে সুতরাং সব কিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এটাও মনে করার কোন কারণ নাই যে বন্দার বন্দার কর্ম আল্লাহর কর্মের মধ্যে প্রভাব ফেলেছে না আল্লাহ তালা এই যে কাজটা করার জন্য বন্দাকেই সুযোগ করে দিচ্ছেন ইউলহাম তার মধ্যে এলহাম হচ্ছে যে আমি কাজটা মনের ভিতরে আল্লাহ তালা ডেলি দিচ্ছেন যে তুমি এই কাজটা করো ভালো কাজটা করো এই ভালো কাজটা করার প্রতি যে এলহাম হচ্ছে এই এলহামটাই হচ্ছে দোয়ার পূর্ণতার একটা লক্ষণ যে দোয়ার কারণে উপকৃত হচ্ছে এটা কোনো আল্লাহ তালা কর্মে বন্ধার করার প্রভাব নয় আল্লাহ তালা কর্মে বন্ধার করার প্রভাব না বরং বন্দা আল্লাহ চাচ্ছেন যে বন্দা এই দোয়াটা করুক আমি তাকে জিনিসটা দিব তো এই আমাদের আমাদের মধ্যে তিনি যে প্রথম থেকে শুরু আমাদের আমার অন্তরের ভিতরে নিয়ে আসলেন যে আমাকে দোয়া করতে হবে এটা কিন্তু এই জিনিসটাই এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে এটা শুরু আল্লাহ থেকে এবং শেষ আল্লাহর কাছ থেকে এই জন্য একবার জিজ্ঞাসা করেছে ওমরুকে যে আপনার দোয়া কিভাবে আল্লাহ তালা কবুল করেন তিনি বললেন যে ইন্নিলা আহমেলু হাম ইজাবা আমি দোয়ার দোয়া কবুলের চিন্তা মনে বহন করছি না দোয়া করা কবুল হলো কি হলো না তা নিয়ে আমার চিন্তা নেই সেটা আমার চিন্তার ভিতরে পড়বে না এই দায়িত্ব আমি নিবো না অর্থাৎ এটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এবং তিনি এরপর বলছেন ওলা উলহিম টু দোয়া মারাহু যখন আমাকে दोआा कर एलहाम कर तखने बुझ बुझ बुझे आल्लाम साड़ा दीबें अर्थात दोआा कर दोटा এই করতে পারাটা এটা আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে এবং এর বিনিময় আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন কারণ কোরআন কারিমা আল্লাহ তালা বলেছেন আল্লাহ যে আমার বন্দা যখন আমার কাছে চায় তখন আমি তাকে আমি তার ডাকে আমার কাছে কোন কিছু আমার কাছে দোয়া করে আমি তার ডাকে সাড়া দিই যখন আমাকে সে আমার কাছে আমার কাছে আমাকে আহ্বান করলে আমি তার ডাকে সাড়া দিই তো আল্লাহ তালা এই যে আমার আমি যে আহ্বান করব আমি যে তার কাছে চাইব এই আমার মনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন কখনো কখনো আপনার মনের ভিতরে ঢুকিয়ে দেয় আপনি সালাত কোনো কোরআন আয়াতের অর্থের দিকে তাকিয়ে আপনার অন্তর নরম হল এই যে নরম হল এটা আপনি নিজের থেকে আসেনি আল্লাহ তালা আপনার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন সুতরাং এই দোয়াটা পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা আপনার অন্তরে দিয়েছেন এবং আপনি আল্লাহর কাছে চাচ্ছেন তো আপনার দোয়ার কারণে আল্লাহ তালা প্রভাব পড়ছে আল্লাহ তালা এরকম নয় আপনি দোয়া করতে পারছেন এটাও আল্লাহ আপনার উপরে প্রভাব পেয়েছেন তিনি আপনার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন এলহাম করছেন যে আপনি যেন দোয়া করতে পারেন আল্লাহ আসমান থেকে জমিনের প্রত্যেকটি কর্ম পরিচালনা করেন তারপর এই উদ্দিন যে হাজার বছরের দূরত্বের মধ্যে এই জিনিসটা উঠানামা করে আল্লাহর কাছে আমরা যদি কোন গণি হাজার বছর লাগবে আল্লাহর কাছে বসতে হাজার বছর আলফা সনাতন এই এই সময়ের ভিতরে আল্লাহর কাছে সেটা পৌঁছে চলে শুরু হচ্ছে কোথেকে আল্লাহ বলে কি হবে না হবে উপর থেকে আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন আবার আল্লাহর কাছে আকাশে সুমান আল্লাহ পড়ার কারণে আবার আল্লাহর কাছে চলে যাচ্ছে সব কার কাছে সবকিছু উঠে যায় ভালো কথা ভালো কাজ এই যে আল্লাহর কাছ থেকে আসলো আবার আল্লাহর কাছে গেল চিন্তা করে দেখেন আমার কোনো প্রভাব সেখানে পড়েনি আল্লাহর কোন কর্মকাণ্ড বরং আল্লাহ তালার কর্মকাণ্ড তিনি চেয়েছেন বলেই আমি সোভান আল্লাহ পড়তে পেরেছি তিনি উপর থেকে নির্ধারণ করেছেন আরশো থেকে নিরত আমলই হচ্ছে সমস্ত আমলের মূল হচ্ছে আল্লাহ তালার এলহাম আল্লাহ তালার তৌফিক এই তৌফিকের মাধ্যমে আমরা অর্জন করছি কখনো এটা বলার কোন কারণ নেই যে দোয়াত কি আল্লাহ তালার কর্মকাণ্ডের প্রভাব ফেলে না আল্লাহ তালার কর্মকাণ্ডের প্রভাব ফেলে না আল্লাহ তালাই বরং দোয়া করার দি দোয়া করার মাধ্যমে আমাকে সে সুযোগ দিচ্ছেন যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করতে পারেন বা আমাকে তো রে নিতে পারেন আমাকে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে দিতে পারেন দুনিয়া এবং আখেরাতে এই জিনিসটি জানার পরে আমাদের তৃতীয় আরেকটি সন্দেহ আমাদের কানে আসে সেটা হচ্ছে কখনো কখনো বলে থাকে যে আল্লাহতালা তো বলেছেন যে দোয়া করো আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় না বা দোয়া দোয়া কবুল হয় কেন অনেক দেরিতে কবুল হয় কেন অনেকেই औने के औने के निराश होते थकें तो कबूल देखी जिन गवश्य उत्तर दिए थकें उत्तर दिए थकेंशीभगम उत्तर हाँ कारण्ला कबुल करें कबुल करबे कर समय इत्यादि प्रश्न उत्तर दिए थकेंटाई बोलब जो दो बोल अवश्य कबुल है से कबुल हार सुरत किसी भिन्न कथा दवा अवश्य कबुल है কারণ কোরআনকারী মা আল্লাহ বলেছেন যে উজিব ও দাওয়া যখন আমার কাছে এই জিনিসটা জানা দরকার যে কখনো কখনো দেখা যায় যে বন্দার দোয়া এমন জিনিস হয় যে জিনিসটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় এই জন্য হাদিসিয়া রসুল্লাহলাম বলেছেন যে ইউস্তাবল দে দোয়া ইয়াদবি ইসমিনে কবুল হয় যতক্ষণ না সে কোন গুণার দোয়া করে কেউ যদি গুণার দোয়া আল্লাহ কবুল করেন না অথবা ইসমিন আউ কাতিয়াতে রাহমিন অথবা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করার জন্য সে দোয়া করে এই দোয়া আল্লাহ তালা কবুল করে না মালামী ইস্তাহজেল হ্যাঁ যতক্ষণ না ইস্তেজাল করে ইস্তেজাল করলে আবার আল্লাহ দোয়া কবুল করেন না ইস্তেজাল কি রসোল্লাজাল রসল্লা জিজ্ঞাসা করা হলো হচ্ছে আফসুস করতে থাকে এবং দোয়া ছেড়ে দেয় এবং সে নিরাশ হয়ে পড়ে তখন আল্লাহ তার জন্য তার দোয়া কবুল করেন না তাহলে বোঝা গেল দোয়া না কবুল করার পিছনে কিছু কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে গুনার দোয়া করা যাবে না দুই নম্বর হচ্ছে কোন কাতিয়া তে অর্থাৎ আত্মীয়দের সম্পর্ক বিনষ্ট করার জন্য ডাক্তার সাড়া দিই তার ডাকে সাড়া দিইটা বলেন নাই যে আমি সাথে সাথে সাড়া দিই কখনো কখনো বন্দা চান আল্লাহ তালা চান বন্দা আমাকে আরো ডাকুক আমার তার ডাক্তার সুন্দর ভালো লাগে তার ডাক আমার কাছে বেশি প্রিয় হয়তো এটা হতে পারে এই জন্য আল্লাহ তালা চান তার ডাক আরো বেশি দিন চলুক আমি তার ডাক আমি অথবা তিনি চান সময় আসুক যে সময় তিনি আল্লাহ তাকে দান করবেন তাড়াতাড়ি করা যাবে না এর কারণে আল্লাহতলা কখনো কখনো কবুল করেন এর উত্তরে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে কখনো কখনো এর বিভিন্ন কারণ যে সমস্ত কারণে দোয়া কবুল হতে দেরি হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আল্লাহ আসলে দোয়া কবুল দোয়া কবুল করবেন বলেছেন দোয়াতে ছাড়া দিবেন বলেছেন কবুল করবেন সেটা কিন্তু বলেননি যা চায় তাই দিবেন এটা দিলে বন্ধার ক্ষতি হতে পারে কারণ কাল্লা ইন ইসলাম রাহ হোস্তাক সমস্ত মানুষের দনী হতে চায় সমস্ত মানুষের চায় অমুখাভেখ হয়ে যেতে কিন্তু আল্লাহ তালা কোরআন কানিম বলিয়ে দিচ্ছেন কাল্লা কখনো নয় ইন আল ইসালাম রাহ মানুষ তো সীমা লঙ্ঘন করে যখন সে রত আলাহস্তাক যখন সে দেখে সে অমুখাপেক্ষী হয়ে গেছে বেশিরভাগ মানুষ অমুখাপেক্ষী হলে সীমা লঙ্ঘন করে আর যখন তার আল্লাহর প্রতি মুখাপেক্ষিত থাকে তখন সে আল্লাহ তাল্লার কাছে বিনয়ী থাকে নত থাকে এই বড় বড় লোকেরা বেশিরভাগ সময় সীমাহীন উদ্যত্ত দেখায় আল্লাহ প্রতি মানুষের প্রতি শ্রীজীবীর প্রতি কারণ তারা আল্লাহ তাল থেকে হয়ে সুতরাং বুঝা যায় যে কখনো কখনো আল্লাহ তালা ডাকে দা ডাকে সাড়া দিবেন বলেছেন কিন্তু কবুল করবেন বলেন আল্লাহ ইচ্ছা করে কবুল করেন না বরং সময় কবুল করেন না সময় লাগান যে দেখেন তাকে অন্যভাবে তাকে সেটা পুষিয়ে দেন এজন্য জন্য কোরআন একাডেমি আয়াতটি এসেছে আমি তার ডাকে সাড়া দিই সাড়া দেওয়ার অর্থে কবুল করা নয় বরং আল্লাহ তালা চাচ্ছেন যে তার ডাকে বিভিন্নভাবে সাড়া দিবেন তার ডাকে সাড়া দিবেন সেটা ভিন্ন ভাবে হতে পারে সেটা ভিন্ন ভাবে দেখুন রসল্লা সালাম ইসলামাত্রিতে আসমান দুনিয়ার আকাশে নেমে আসেন ভাইয়া ওমাইয়া নিজি বলাহু এমন কে আছে যে আমার কাছে আমার কাছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব সাড়া দিব বলেছেন াহ যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব করবো মাইয়াসীফা কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে দান করব আমি তাকে ক্ষমা করে দেব আমাকে তাকে ক্ষমা করে দেব এখানে তিনটি শব্দ বলেছেন তিনটি শব্দ বলেছেন একটি হচ্ছে কেউ ডাকলে তার ডাকে সাড়া দিবে অর্থাৎ এটা আম বেশি ব্যাপক যে যেকোনো ভাবে ডাকে হোক দ্বিতীয়ত হচ্ছে কেউ আমার কাছে সরাসরি চাইবে এই জিনিসটা দেখি তাকে ক্ষমা করে দিব এখানে ডাকে সাড়া দিব সাধারণ ডাকে তারপরে চাইলে দিব তারপরে এস্তেকভার আরো আরো আখাস বিশেষ খাস বিশেষ সুনির্দিষ্ট যে শুধুমাত্র ক্ষমা চাইলে ক্ষমা করে দিব আর কিছু জিনিস চাইলে তাকে দেব আর ব্যাপক অর্থে যখনই ডাকবে তখনই সাড়া দেব তো তিনটা তিন পর্যায়ে রয়েছে এই তিন পর্যায়ে আমরা দেখতে পাই যে তিন পর্যায়ের জিনিসই আল্লাহ তালা দেন বন্ধাকে কখনো কখনো ব্যাপক ডাকে তার সারা দেন কখনো কখনো তার চাওয়া জিনিস প্রার্থিত জিনিস দেন কখনো কখনো তার ক্ষমা চাইলে ক্ষমা করে দেন সুতরাং তিনটা জিনিস আল্লাহ তালা দেন এখানে কোরআনের আয়াতে আসছে উদরণী আস্তা জীব আমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সাড়া দেওয়ার অর্থ শুধু দেওয়া নয় শুধু চাওয়া দেওয়া নয় সাড়া দেওয়ার অর্থ যে কোনোভাবে তিনি সাড়া দিতে পারেন তার दोवा कबल करते गुना क्षमाते कखो कख कखो कख मान बंदा मन बंदा मन आल्ला चाहले ही आल्ला दिवे क्योंकि हादी आसे रसोल्ला जिस तरह এই জিনিসটাই দিতে হবে এরকম নয় বরং ভিন্ন জিনিসও আল্লাহ তালা তাকে দিবেন আল্লাহ তালা ভিন্ন জিনিস দিয়ে সেটা পুষিয়ে দিবেন যেমন হাদিসাম বলেছেন যে কোনো লোকেই আল্লাহর কাছে এমন কোন দোয়া করবে যাতে কোনো গুণার কথা নেই যাতে কোনো আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করার কথা নেই তাকে আল্লাহ তালা তিনটি জিনিসের একটি দান করবেন ইমা ইউ দাড়াহ দ্রুত যে জিনিস সে চাইছে সেই জিনিসটা তাকে দিবে তার দাবি দাবা অনুসারে তাকে দিবে যা আল্লাহ আমি চাই এটা তাকে দিল অথবা আমি তার ডাকে সাড়া সরাসরি যেটা আরো খুশি হতে পারে অথবা অন্য জিনিস দিয়ে তাকে এই জিনিসটা তার জন্য কল্যাণ করা হবে না বলে আল্লাহ জানে বলে সেটা তাকে দিল না অন্য কিছু দিলা অথবা তার দোয়ার কারণে আল্লাহ তো গুণা তাকে এরকম খারাপ অনুরূপ যে জিনিসটা সে পাইলে খুশি হতো এরকম তা যে জিনিসটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে জিনিস আছে ওইরকম ক্ষতিগ্রস্ত জিনিস থেকে তাকে দূরে সরিয়ে রাখলো যাতে গুলো সে ক্ষতিগ্রস্ত না হতে পারে ধরুন আপনি দোয়া করলেন আল্লাহ আমাকে আমাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিলেন ওষুধ আপনার আপনার কোন যে কোনো সাধারণ রোগ হয়েছে সেখান থেকে সুস্থ করে দিলেন আল্লাহ তালা এটা করতে পারে অথবা আল্লাহ তালা আপনাকে সাথে সাথে সুস্থ না করে দিয়ে আপনি বললেন আল্লাহ বলেন যে না আমি তাকে এর বিনিময়ে দুনিয়াতে শাস্তি কিছু কষ্ট দিয়ে তাকে আমি গুণা ক্ষমা করে নিব এটা হতে পারে অথবা আল্লাহ তালা চাচ্ছেন যে আপনার এই সাধারণ রোগটা থেকে দিয়ে আপনাকে বড় রোগ থেকে ফিরিয়ে রাখবেন অর্থাৎ ক্যান্সার বা এই জাতীয় বড় রোগগুলো থেকে আপনাকে ফিরিয়ে আপনাকে সাধারণ রোগ দিয়ে কোনো রকম আল্লাহ মুক্ত করে দিল তাহলে দোয়া আপনার কোন ক্ষতির কিছু কারণ হয়নি দোয়া দ্বারা হয় তিনটার একটা হবেই হয় সাতে সাথে আপনাকে দিবেন নয় আপনাকে এরকম কিছু কল্যাণ আপনার জন্য জমা করে রাখবেন না আল্লাহ তালা আপনার থেকে কঠিন কোন বিপদ থেকে সরিয়ে দিবেন খারাপ জিনিস যে সরিয়ে দিবেন তাহলে এইটা দ্বারা বোঝা গেল যে দোয়া কোনোভাবেই দোয়াতে কবুল হয় নি এমন কথা বলার কোনো সুযোগ নেই দোয়া অবশ্যই কবুল হবে সেটা কবুলের বিভিন্ন ধরণ আছে কখনো সরাসরি দিবে কখনো অনুরূপ কিছু আল্লাহ আল্লাহতারা জমা করে রাখবে আখরাতে অথবা আল্লাহতারা আপনাকে অনুরূপ খারাপ কিছু থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সাহবাক রাম বললেন কল ইউর রাসুল আল্লাহ ইদার তাহলে আমরা খুব বেশি বেশি দোয়া করব কল্লাহ আকসার তখন বলেন আল্লাহ যত দোয়া করবে তা নয় যত দোয়া করবে আল্লাহ তাল ভান থেকে ততই তিনি তোমাকে দান করবেন তৃতীয় যে এই উত্তর আছে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালা দোয়া কবুল করবেন দোয়া ডাকে ডাকে সাড়া দিবেন বলেছেন ডাকে সাড়া দিবেন আল্লাহ কিন্তু কখনো কখনো কিছু শর্ত থাকে কোনো কোনো কিছু মাওয়ানের থাকে সেগুলিও পূর্ণ হতে হয় শর্ত হচ্ছে যে যেমন এই কাজের জন্য তুমি আপনি আমি দোয়া করছি আল্লাহ আমাকে একটা পুত্রসন্ধান দান করেন শর্ত হচ্ছে অবশ্যই বিয়ে করতে হবে অবশ্যই স্ত্রীর কাছে যেতে হবে এটা শর্ত আরেকটি হচ্ছে যেমন আপনি দোয়া করলেন যে আল্লাহ তালা আমাকে এই জিনিসটা দান করেন কিন্তু মাওয়ানের আছে বাধা আছে সেই বাধাগুলি আপনাকে দূর করতে হবে সুতরাং বোঝা গেল যে আল্লাহ তালা সাধারণভাবে দোয়াগুলি কবুল করেন কিন্তু আপনার কোনো শর্ত না হওয়ার কারণে অথবা কোনো বাধা থাকার কারণে সেই দোয়া কবুল হচ্ছে না বা কবুল দেরি হচ্ছে কিন্তু তার বিপরীতে আল্লাহ আখেরাতে আপনাকে সেটা পুষিয়ে দিবেন অথবা অকল্যাণ আপনার থেকে দূর করে দিবেন সেটা আমাদের বোঝা দরকার তবে আল্লাহ তারা দোয়া কবুল করেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে কখনো দোয়া দেরি হওয়ার কারণে বলার কোন কারণ নেই যে আল্লা তারা দোয়া কবুল করছেন না বা কেন করোনা আয়াত্তের বিরোধী হচ্ছে কিনা এটা বলার কোন সুযোগ নেই আরেকটি সন্দেহ খুব বেশি আহ মানুষের মধ্যে প্রসার লাভ করে সেটা হচ্ছে যে আল্লাহ তালা দোয়ার কথা বলেছেন কোরআন কারি বিভিন্ন জায়গাতে আবার বারবার দোয়াগুলি কেন করি আমরা সেই দোয়াগুলি একই দোয়া আমরা অনেকবার করে থাকি যেমন সুরে ফাতেহা ফাতিহাতে আমরা দোয়া করি এদিনা সেরাতিম আল্লাহ তালা আমাদেরকে সেরাতে মুস্তাকিম দান করেন এই দোয়াটা আমরা বারবার করে থাকি এটা একটা ব্যাপক জিজ্ঞাসা এবং অনেক সময় আমরা করে থাকি যে কেন এত দোয়া করি এত দোয়া করার কি কারণ থাকতে পারে এই দোয়া দ্বারা আমাদের কি লাভ হতে পারে কেউ কেউ বলে থাকেন যে এ অর্থ দুইটা एक हम आल्ला हेदायत स्थिर स्थायी करते कहान दूर सर ना जाओ आल्ला हेदायत बाड़िए दिन एट हे हेदायत और जो क्यों क्यों दिए बार बार हेदायत हाँ मुल रहा तीटा उल्लेख कर मानुषर मध्य पार् आसगुली कर हेदायत थके বর্তমান সময়ের জন্য সে হেদায়তের পর থাকে ভবিষ্যতে সময় কর্মকাণ্ড হবে সেগুলো যেন তার হেদায়তমক্ত মোতাবেক হয় জন্য সে দোয়াগুলি জন্য সে দোয়া করে থাকে এটা এদিনাস মুস্তাহিম বারবার আমি দোয়া আল্লাহ আমাকে আমার পূর্ববর্তী কাজে হেদায়তের উপর রাখো বর্তমানে রাখো ভবিষ্যতেও আমাকে হেদায়তের রাখবে কিন্তু এর বাইরে কিছু জিনিস আছে যে জিনিসগুলো হেদায়তের উপর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে পাঁচটি জিনিস আপনার দ্বারা পূর্ণ হবে সেটা সেটা হচ্ছে এই দিনের সেরাত আল মুস্তাকিম যখন আপনি জানলাম যে কোনটা আপনার দ্বিতীয় ভালো কাজ করা এবং খারাপ কাজ পরিত্যাগ করার উপর আপনার ইচ্ছা এটা যেন আল্লাহ আপনাকে দেন তৃতীয়ত আপনার খারাপ কাজ করা থেকে দূরে থাকা ভালো কাজ করার যে ক্ষমতা সে ক্ষমতা যেন আল্লাহ আপনাকে দেন হেদায়তের জন্য আপনি স্থায়ী থাকেন চতুর্থত পঞ্চমত আপনি জান্নাতের পথে যেন যেতে পারেন এই পাঁচটি জিনিস আপনি চাইলেন যখনই আপনি বলেন এদিনাস্তরাত মুস্তাকিমের অর্থ হচ্ছে আপনি আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ আমাকে যেই কাজ করলে জান্নাতে যেতে হবে সেটা জানাও এবং যেই দৃঢ় দৃঢ় থাকলে আমি ভালো কাজ করতে পারবো খারাপ কাজ সেটা দাও তৃতীয়ত আমাকে সেই ক্ষমতা দাও যে ক্ষমতা দিয়ে আমি ভালো কাজ করতে পারবো দূরে থাকবো চতুর্থ তো আমাকে ভালো কাজ করার জন্য আমাকে ভালো হেদায়তের উপর আপনি জিরো রাখুন পঞ্চমত আমাকে জান্নাতের পথে আপনি আমাকে জানাতের পথ দেখান এই পর্যন্ত থেকে আমি কখন দূরে সরে না যাই তাহলে এই দিন আসে রাতাল মস্তি বারবার চাওয়ার পরে যে কোনো দোয়া বারবার করার পিছনে অনেকগুলো ফায়দা থাকতে পারে আমাদের সেটা আমাদের জানা দরকার সুতরাং সময় আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি করে এবং দোয়াই আবাদত এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আজকের যে গুরুত্বপূর্ণ দ্বার সেখানে আমরা এটা জেনে নিলাম যে তাহিদুল লোহিয়া এবারতের মধ্যে আল্লাহ তাহিদ প্রতিষ্ঠার জন্য দোয়া একটি বড় মাধ্যম এবং এই দোয়ার মাধ্যমে আমাদের এবারহিদ প্রতিষ্ঠা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ